আনাস রাজিয়াল তাল্ন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ আস্বাদন করতে পারে এক আল্লাহ ও তার রসুল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া দুই কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা তিন কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা